কাব ইবনু মালিক রদিলাহতালন হতে বর্ণিত নবী সাল্লিয় সাল্লাম যখন চার্চের সময় সফর হতে ফিরতেন তখন মসজিদে প্রবেশ করে বসার পূর্বে দুরাকাত সলাত আদায় করে নিতেন